বিসিল্ল রোহ্ন الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين ما بعد فعن حذيبت بن اليمان رضي الله عنه قال حدثنا رسول الله صلى الله عليه وسلم حديثين قد رأيت أحدهما وأنا أنتظر الآخر حدثنا أن الأمانة نزلت في جزور في جذر قلوب الرجال ثم نزل القرآن فعلموا من القرآن وعلموا من السنة ثم حدثنا عن رفع الأمانة فقال ينام الرجل النومة فتقبض الأمانة من قلبه فيظل أثرها مثل الوقت ثم ينام النومة فتقبض الأمانة من قلبه فيظل أثرها مثل أثر المجلي بريو دارشوك السرطة عبايبون رعب আমানতের যে ব্যাপারটা আমরা ইতিপূর্বে আলোচনা করেছি সে আমানটুকু এত গুরুত্বপূর্ণ দেখা যাচ্ছে সেই আমান যে কারোর কাছে আমানত রাখলে সে মনে করে যে একটা সুযোগ পেয়ে গেছি যে আমানতকে মেরে দিব কারণ কোনো সাক্ষী নেই সুতরাং অস্বীকার করলে সেটার জন্য কোনো হবে না আপনার ঝামেলায় পড়তে হবে না এই কারণে অনেকে সেটা আপনার নষ্ট করে দেওয়ার চেষ্টা করে কিন্তু এটা অবশ্যই আলামত আগে এই পরিস্থিতি হয়ে যাবে যে আমানত আকাল দেখা দিবে এই কারণে সেই ব্যাপারটা আমরা জেনে নিই যেন আমরা এরকম ভাবে যখন আমরা দেখব যে সমাজের মধ্যে আপনার আকাল পড়ে গেছে আমানতের তখন আমি যদি সঠিকের উপর থাকতে পারি তখন আমার গুরুত্ব পারবে আমি এই কঠিন সময়ের মধ্যে যদি আমি ধার্মিকতা যদি ধরে রাখতে পারি আমার স্বভাব বেশি হবে আকালের সময় যে কোনো गुरु बार विशिष्ट शुनिले तीन एक दे देखे फेक्टर अपेक्षा करानत मानु अंतस्थले अपना नाजिल न তখন মানুষ কোরআন থেকে শিক্ষা নিয়েছে এবং হাদিস নাজুল হয়েছে সুন্নত নাজুল হয়েছে সেখান থেকে মানুষ শিক্ষা নিয়েছে এরপরে তিনি দ্বিতীয়টা যেটা তিনি দেখেননি সেটার বর্ণনা তিনি কোন করতে শুরু করলেন তিনি বললেন যে আমানত উঠি যাওয়ার ব্যাপারটা রসুল আকরম আমাদেরকে বলেছেন তিনি বলেন কলবি যে একজন মানুষ থেকে উঠিয়ে না হবে বলে যে তখন উঠিয়ে নেওয়ার পর ফৈল আসারুহা মিস্থ বলে যে তখন তার যে দাগ পড়বে এই দাগটা খুবই সামান্য থাকবে প্রথম পর্যায়ে যে আমানতটা উঠে নেওয়া হবে একটা দাগ পড়বে হালকা দাগ তারপরে সুম্মা ইয়ামু আন্নউমা ফতুকবাদ আবার সে ঘুমাবে ঘুমানোর পর আমার থেকে ছিনিয়ে নেওয়া হবে যে দাগ পড়ে সেই দাগটার মত বড় হয়ে যাবে রসুল আকরম দৃষ্টান্ত দিয়ে বুঝাচ্ছেন বলেছেন কাজামরিনা মুফি হিসেই বলা হচ্ছে যে তুমি দেখবে যে একটা সেটা যদি নেই বরং সেটার মধ্যে পানি জমে যায় সূত্র দেখা যাবে যে দ্বিতীয়বার যখন আমানত উঠে যাবে তখন এরকম দাগটা বড় হবে কিন্তু আমানতের কিছুই থাকবে না তারপরে তিনি বলছেন এবং সাবি বলছেন যে যখন আমারত উঠে যাবে তখন মানুষ অবশ্যই বেচা কিনা তো অবশ্যই চালিয়ে যাবে বেচা কিনা করবে কিন্তু তখন কিন্তু আমারত আর থাকবে না বেচা কেনা চলবে দেখা যাচ্ছে মালের আমানত পণ্যের ব্যাপারে আমানত ঠিক থাকবে না মানুষ যে একজন বিক্রেতার কাছে আমানত সে সে রক্ষা করবে না পণ্যের ব্যাপারে সে কোয়ালিটি রক্ষা করবে না হ্যাঁ মানুষের আমানতকে রক্ষা করবে না হ্যাঁ বলা হচ্ছে যে ইনফিবানি ফুলান তখন আমানতের এমন আকাল পড়ে যাবে যে মানুষ তখন আমিন আমানতদার খুঁজে পাবে না কেউ কারোর আমানত রক্ষা করার চেষ্টা করবে না হ্যাঁ তো তিনি বলছিলেন যে তখন এরকম বলা হবে যে উমুক বংশে একটা আমানতদার মানুষ ছিল মানে এত আকাল পরে যাবে ইমান বলা হচ্ছে যে সেই সময় একজন ব্যক্তি খুব চালাক হবে খুব দরন্ত হবে কিন্তু এবং খুব বুদ্ধিমান হবে খুব সাহসী হবে কিন্তু তার অন্তরে কোনো একটা সরিষের দানা পরিমাণ ইমান থাকবে না আর ইমানের সাথে আমানতের সম্পর্ক ইমান যদি থাকে তখন আমার দাঁড়িতে থাকে ইমান যদি না থাকে আমার দাঁড়িয়ে উঠে যায় তখন পরিস্থিতি না কার সাথে আমি বেচা কিনা করবো মহামালা করবো বলে যে মুসলিম বলে যে আমি যদি কারোর সাথে একসময় মুসলমানের সাথে বেচা করতাম তাহলে তার ধার্মিকতা আমাকে আমার দারিদা রক্ষা করার ব্যাপার উৎসাহিত করতো আমার কোনটা মার যেত আর যদি বলে আজকের পরিস্থিতি এমন হয়েছে যে আমি তোমাদের মাঝে নির্দিষ্ট গুটি কয়েক মানুষের সাথে আমি কাজ কারবার করি বেচা কিনা করে। কারণ আমারও দারিতে উঠে যাচ্ছে সুতরাং সেটার ব্যাপার আমি অস্থির হয়ে পড়েছি এবং সেই জাতীয় মানুষ আমি বেশি একটা পাচ্ছি না যদি এমন হয়ে থাকে শুরু করেছে লিষ্টিতে অবশ্যই উঠে যাব এবং আমার খেয়ালের জন্য পরকালে আমাদেরকে ধরা পড়তে হবে এই কারণে আমরা এই যদিও আমানতের আকাল দেখা যাচ্ছে আমানত রক্ষা করার কিন্তু এই পরিস্থিতি আমরা আমারত রক্ষা করার চেষ্টা করব আমাদের পরিশ্রম অনুযায়ী আল্লাহ আমাদেরকে সব দেবেন ওয়ালিন